जन्म एवं जन्म दें और चतुर्थ हलोल्लाफन आहत समतुल्य कोई नई अपनी जे ईश्वर উপাসনা করেন তাকে সুরা ইখলাস দিয়ে যা করতে পারেন ধর্মতত্ত্বের গোস্টি পাথর পেস টিভি বাংলা মানবতার সমাধান সি ভগতুন পুষ্পন পুজুন লায়ন যহি বি শ্রী تعطف لا ينتهي لا ينتهي بالحصر ما أعصى السلام عليكم ورحمة الله تعالى الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبارك وسلم تسليماً كثيرا كثيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمراً أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ظل ضلالاً مبيناً الحمد لله الله باكر شكر এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি অনেক দিন থেকেই এই বিষয় নিয়ে আপনাদের সাথে আছি কালিমার আবেদন আমরা সকলে কালিমা আলাহ ইহা ইহ মুদুর রসুল্লাহ পরে মুসলমান হয়েছি কিন্তু কালিমার কিছু দাবি আমাদের উপর আছে সাথে কিছু দায়িত্ব আমাদের কাজে এসে যায় কালিমা পড়ার সাথে সাথে যেমন কেউ যখন সেনাবাহিনীতে ভর্তি হলো কে। ভর্তির আগ পর্যন্ত সেনাবাহিনীর কোন নিয়ম কোন কারণ মানার জন্য তাকে কেউ প্রেশার ক্রিয়েট করবে না এটা স্বাভাবিক কিন্তু যখন সে ভর্তি হয়ে যাবে তখন কিন্তু সে অন্য দশজন মানুষের মতো তার জীবনকে পরিচালনা করতে পারবে না এক নির্দিষ্ট নিয়মের মধ্যে এক নির্দিষ্ট গণ্ডির মধ্যে দিয়ে তাকে চলতে হবে না হয় সে শাস্তির মুখোমুখি হবে তেমনি ভাবে আমরা যারা ইসলাম কবুল করেছি ইমান এনেছি এই ইমানের অর্থ এই ইসলামের অর্থ ইসলাম মানে হচ্ছে নিজেকে সপে দেওয়া আল্লাহর সামনে নত জানু হওয়া আল্লাহর যে কোনো সিদ্ধান্তকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি করা এটাই হচ্ছে ইসলাম আল্লাহ সুবাহান তালা আমাদেরকে কালিমার এই আবেদনকে পুরা করার তৌফিকান আয়াত করে না আমিন প্রিয় দর্শক যে আয়াত খানা তেল করেছি আসুন এই আয়াতটা যে কারণে অবতীর্ণ হয়েছিল সে প্রসঙ্গ একটু আমরা ঘুরে আসি সে প্রসঙ্গে হজরত রসুল করিম সাল্লাহ আলী ওয়া সাল্লামের পালক পুত্র ছিলেন হারিসা ছিলেন আজাদ করে দেওয়া হয় তখন রসুলের পালক পুত্র হিসেবেই তিনি পরিচিতি লাভ করেন সম্মান লাভ করেন সবহান করিম সাল আলী আসাল্লাম তার বিয়ে ঠিক করেন নিজেরা ফুফাতো বোন হজরত জৈনবিন বিনতে জাহাস রদি আল্লাহ তাল আনহা এর সাথে জৈনবিন বিনতে জাহাস রদি আল্লাহ তাল আনহা অত্যন্ত খানদানি মেয়ে সম্রান্ত ঘরের মেয়ে একজন আজাদকৃত গোলামকে মেনে নেওয়া তার জন্য অনেক কষ্ট তার ভাই আবদুল্লাহিনে জাহাস অরদি আল্লাহু তালা আনহু এবং তিনি দুই ভাই বোন মিলে সিদ্ধান্ত নিলেন যে রসুলের এই প্রস্তাব তারা গ্রহণ করবেন না রসুলের এই প্রস্তাব তারা ফিরিয়ে দিলেন হজরত রসুল করিম সাল্লাম চুপ ছিলেন আল্লাহ কোন অধিকার নাই হক নাই সিদ্ধান্ত নেওয়ার কোন সিস্টেম নাই এটা যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত চলে আসে আল্লাহ আল্লাহ রসুল যখন কোন সিদ্ধান্ত দিয়ে দেয় ইসুল সেখানে তাদের নিজস্ব কোনো মত ব্যক্ত করার কোনো সুযোগ নাই ও মাসিল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের নাফুর মানি যারা করবে রসুল এবং আল্লাহর সিদ্ধান্তকে যারা আনন্দচিত্তে মেনে নিতে না পারবে ফকদিনা তারা নিশ্চিত রূপে স্পষ্ট বিভ্রান্তিতে গুমরাহীর পথে তারা পরিচালিত হচ্ছে প্রিয় বন্ধুরা এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় যে এটাই কালিমার দাবি কালিমার আবেদন কালিমা যখন পাঠ করেছি আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে শরী আর পক্ষ থেকে আমার উপর যে কোনো সিদ্ধান্ত আসবে সেই সমস্ত সিদ্ধান্ত আমি মেনে নিব সেই সমস্ত সিদ্ধান্তের উপর আমি আমল করব এটাই হচ্ছে একজন মৌমিনের জন্য জিম্মাদারী দায়িত্ব কর্তব্য এটা ইমানের দাবি এটা আর দাবি প্রিয় বন্ধুরা আজকে অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় আমাদের সমাজে যখন আল্লাহ আল্লাহ রসুলের কোনো সিদ্ধান্ত আসে কথার কথা পর্দার একটা সিদ্ধান্ত আল্লাহ রসুলের সিদ্ধান্ত এটা আল্লাহ বলে দেন তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে আল্লাহর পক্ষ থেকে যখন এই হুকুম আসল আজকে আমি নিজেকে মুসলমান দাবি করি কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে এই পর্দার বিধান আসছিল মেয়েরা যেন জাহিলি যুগের মেয়েদের মতো রাস্তায় বের হয়ে না যায় উলঙ্গ বের হয়ে না যায় বেপরদা হয়ে বের হয়ে না যায় অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করেছি আমরা এক শ্রেণীর মুসলমান এটাকে চ্যালেঞ্জ করেছে এটাকে নারীকে দমিয়ে রাখার এক হাতিয়ার হিসেবে আখ্যা দিয়েছে মিন জাহিক ইসলাম কখনো নারীকে দমিয়ে রাখার কোনো সিদ্ধান্ত দেয় নাই বরং নারীকে মাথা উঁচু করে দাঁড়ানোর একমাত্র পথ দেখিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সালিয়া জগতের আর কোনো আমি কালিমা পড়েছি সত্যি কার অর্থে কালিমার আবেদন আমার অন্তরের মধ্যে গেঁথেছে বসেছে তাইলেই আমি বুঝবো আর না হয় নিজেকে মুমিন দাবি করার কোন অর্থ হয় না প্রিয় বন্ধুরা এইরকম যখন সমাজে আরও অনেক কানুন যখন আমাদের সামনে আসে জিনা ব্যবিচারের প্রশ্ন যখন আসে ওর আনের যে সিদ্ধান্ত আমরা বলি এটা বর্বরতা আনের সিদ্ধান্ত জেনাকারী এবং জিনাকারী তারা যদি বিবাহিত হয় বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে চোরের হাত হবে কোর আনের সিদ্ধান্ত অপবাদকারীকে শাস্তি দিতে আনের সিদ্ধান্ত মদ খেলে শাস্তি হবে কোর আনের সিদ্ধান্ত অন্যরা কে বলল কি বলল সেটা আমাদের বিষয় নয় খ্রিস্টানরা কি বলল সেটা আমাদের বিষয় নয় ইয়াহুদিরা কি বলল সেটা আমাদের ধর্তব্য নয় হিন্দুরা কি বলল এটা আমাদের ধর্তব্য নয় পরিতাপের ব্যাপার হচ্ছে মুসলমানদের মধ্যেই এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যাচ্ছে যে মানুষকে আবার হাজার বছর পেছনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র হচ্ছে বিশেষ করে আমাদের বাংলাদেশে আমাদের পশ্চিমবঙ্গে বাংলা অধ্যুষিত এলাকাগুলোতে আমরা এই সমস্ত বক্তব্যগুলো শুনতে পাই যখন আলে মোলামারা যখন দিনদার মানুষরা মানুষকে দিনের দা দেয় যখন মানুষকে মুক্ত জীবনের দিকে আহ্বান করে যখন মানুষকে অন্যায় অত্যাচার থেকে এবং ইয়াহুদিন আসারাদের অনুসরণ থেকে বিরত থাকার জন্য দা পেশ করে তখন তাদেরকে বলা হয় যে এরা আমাদেরকে হাজার বছর পেছনে নেওয়ার ষড়যন্ত্র করছে না আওয়াজ আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেন প্রিয় বন্ধুরা আমাদের সাথে যদি এইরকম কেউ থেকে থাকেন তাদের কাছে আমরা বিনত নিবেদন করব আল্লাহর বস্তে এখনই এই মুহূর্তে তাও করে ইস্তফার পরে নিজের কৃতকর্ম জন্যে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তাও করেন রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন কোন উপায় নাই এটা কালিমার দাবি কালিমার আবেদন রব্বুল আলমিনের যে কোনো সিদ্ধান্ত আমাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক এনায়ত করেন প্রিয় বন্ধুরা আল্লাহ তালা তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ্লামকে এই নিয়ামত দিয়েছেন তিনি আল্লাহর যে কোনো সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতেন বলে রব্বুলি আলামিন তাকে নিজের বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন আমরাও যদি আল্লাহর যে কোনো সিদ্ধান্তে সন্তুষ্ট থাকি আল্লাহও আমাদেরকে তার বান্দা হিসাবে স্বীকৃতি দিবেন। যেমনটি আমরা আগেও এক আলোচনায় বলেছি রব্বুল আলামিন মেয়ারাজের যে প্রসঙ্গ এনেছেন ইসরার যে প্রসঙ্গ এনেছেন আল্লাহর সাথে রসুলের সাক্ষাতের যে পবিত্র মুহূর্তের কথা সুরা ইসরার মধ্যে বনি ইসরায়েলের মধ্যে রব্বুল আলমিন ইরশাদ করেছেন সেখানে রবুলি আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসালামকে অত্যন্ত আল্লাহর এখানে রব আলেমুর রসুল্লাহ সাল আলী আসাল্লামের পরিচয় দিয়েছেন তার বান্দা হিসেবে রব যখন তার বান্দাকে বান্দা হিসাবে স্বীকৃতি দেয় একজন বান্দার জন্য এর চেয়ে বড় পাওনা আর কিছু থাকে না এটাই চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত একজন মানুষের যে আল্লাহ সুবাহান আমাকে তার বান্ধা হিসাবে স্বীকৃতি দান করবেন আর এটা তখনই সম্ভব যখন আমি আমার রবকে রব হিসাবে স্বীকৃতি দান করব। এক আল্লাহ আলাকে জিজ্ঞেস করা হয়েছিল আচ্ছা বলুন তো আমি কি করে বুঝব আল্লাহ আল্লাহতাল আমার উপর সন্তুষ্ট কিনা আমি কি করে বুঝব, তো এই বুজুর্গ সাথে সাথে উত্তর দিয়েছেন তোমার উপর আল্লাহ সন্তুষ্ট কিনা এটা যাচাই করার জন্যে খুব সহজ এক পদ্ধতি আছে সেটা হচ্ছে তুমি রবীন্দ্রের সমস্ত হুকুমের উপর সন্তুষ্ট কিনা তুমি যদি হুকুমের উপর সন্তুষ্ট থাকো তাহলে হজরত আদম আলি সালাতামকে সৃষ্টির পর যখন ফিরিশাদেরকে সাজদার হুকুম করলেন সমস্ত ফিরিশ তারা করেছিলেন হজরত আদম আ ইবলিশ ছাড়া সবাই সেজদা করেছিল ইবলিস কি বলেছিল সে আল্লাহর কথার সামনে দলিল পেশ করেছে যুক্তি পেশ করেছে ওই সমস্ত যুক্তিবাদীদেরকে ওই সমস্ত তথাকথিত আধুনিক মনা মানুষদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আল্লাহর সিদ্ধান্তের সামনে কোন রকমের যুক্তি পেশ করা মানেই হচ্ছে আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলাম কারণ শয়তানই একমাত্র ব্যক্তি যে আল্লাহর সিদ্ধান্তের সামনে সর্বপ্রথম যুক্তি পেশ করেছিল সে যুক্তি দিয়েছে আমাকে আদমকে সাজদা করবে আমি কেন করব আল্লাহর হুকুমের সামনে যুক্তি পেশ করেছে শয়তান কাজী আজকের এই পৃথিবীতে যদি কেউ আল্লাহর কোন সিদ্ধান্তের সামনে যুক্তি পেশ করে আপত্তি পেশ করে তাইলে বুঝতে হবে তার মধ্যে ইমানের যে নামত আল্লাহ দান করেছিলেন সেটা নাই ইমানের যে নূর থাকার কথা সেটা নাই মোহাম্মদ রসুল্লাহ সে শয়তানের অনুসারী শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে এটা দুনিয়ার অবস্থা আর আখেরাতের অবস্থা হবে তাই শয়তান জাহান নামের দিকে যাবে সেও জাহান নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন প্রিয় বন্ধুরা ছোট্ট একটা বিরতিতে আমরা যাব আমাদের সাথেই থাকবেন ইনশাল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 আর কি আছে দেখুন সকাল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 এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের মুবারকবাদ আমরা যে বিষয়ে কথা বলছিলাম আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা এটা একটা মমিনের পরিচয় এটা কালিমার আবেদন কালিমার দাবি নিজস্ব মন গড়া কিছু করার নাম ইমান নয় ইসলাম নয় আল্লাহ যা বলেছেন যা করতে বলেছেন যা না করতে বলেছেন সেটা করা সেটা বর্জন করা এটাই হচ্ছে ইমানের দাবি এটাই হচ্ছে ইসলামের দাবি এটাই হচ্ছে কালিমা আর আবেদন এক সাহাবি রোদিয়াহু তালহু সফর অবস্থায় রোজা রেখে অসুস্থ হয়ে গেছেন আল্লা রসুল জিজ্ঞেস করছেন কি হয়েছে তার সাহাবাহরাম বলেন ইয়া রসুল আল্লাহ তিনি রোজা রেখেছেন এই প্রচন্ড রোদের মধ্যে সফরের ক্লান্তি সব মিলিয়ে তিনি অসুস্থ হয়ে গেছেন আল্লা রসুল রাগান্বিত সুরে বলেছেন লাইসামিন আলব রিয়া সিয়া মুফিস সফর এটা ন্যাক কাজ নয় সফর অবস্থায় রোজা রাখা প্রিয় বন্ধুরা রোজা রাখা এটা কোনো গুনার কাজ নয় এটা এবাদত অথচ রসুল বলছেন যে এটা নেক কাজ হয় নাই এটা আবাদত হয় নাই কেন এটা এই যে আল্লাহর সিদ্ধান্ত তুমি সফর অবস্থায় রোজা ভাঙতে পারবা কিন্তু তুমি সেটা না করে নিজস্ব ইচ্ছায় তুমি রোজা রেখেছ এটা তুমি ঠিক করি আবাদত করার নাম কিন্তু ইসলাম নয় কিছু করতে পারার নাম ইসলাম না ইমান না কালিমার আবেদন না এটা দাবি নয় কালিমার আবেদন হচ্ছে আল্লাহর হুকুম মানা আল্লাহ যদি করতে বলেন সেটা করার নামে বাদত আল্লাহ যদি ছাড়তে বলেন সেটা ছাড়ার নামে বাদত আমার অনেক বন্ধু লেখাপড়া শেষ করে মুফতি হতে চান অথচ ঘরের মধ্যে বাবা অসুস্থ ঘর সামলানোর মতো কেউ নেই তিনি লেখাপড়া করবেন বড় আলেম হবেন যুদ্ধে যাবেন জিহাদে যাবেন কত বড় ইবাদত অথচ তার মা কান্না করতে ছিলেন তিনি অসুস্থ ছিলেন রসুল বলেছেন যাও তোমার ঘরে গিয়ে তুমি তোমার মাকে যেভাবে কাদি আসছো এখন যে তার মুখে হাসি ফুটাও রসুল তাকে সাথে জিহাদে নিয়ে যান নাই তাকে ঘরে ফিরিয়ে দিয়েছেন কারণ এটাই আবাদত উপস্থিত তোমার সামনে যেটা আল্লাহর হুকুম সেটাই করা নিজস্ব মন গড়া ইচ্ছা মতো কিছু করা এটার নামে আবাদত না অনেক বন্ধু দাওয়াতের কাজে বের হয়ে যান তাবলিগে বের হয়ে যান আলহামদুলিল্লাহ দাওয়াত দিবেন মানুষকে আমরাও দিব এটা তো ইমানের দাবি ক্যালিমার দাবি কিন্তু যদি আমার ঘরে কোনো জিম্মাদারি থাকে আমার ঘরে যদি বাবা মা অসুস্থ থাকে এটা শরীয়তের কথা এটা আমার কথা নয় মুফতিদেরকে জিজ্ঞেস করেন আলেমদেরকে জিজ্ঞেস করেন তোমার জন্য তখন ফরজ হচ্ছে ওই মা বাবার খিদমত করা অসুস্থ মা বাবাকে দেখা তাদেরকে ফেলে গিয়ে ওমতের ফিকির করা এটা তো অনেক বড় ফিকির কিন্তু উপস্থিত এখন শরীয়তের হুকুম হচ্ছে তোমার সামনে এটাই করা এটার নাম ইবাদত প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন নামাজ পড়া এক বড়ো ইবাদত কিন্তু কখনও কখনো নামাজ না পড়া ইবাদত যেমন সূর্য যখন উদয় হতে থাকে হাদিসে আসছে ওই সময় নামাজ পড়া হারাম তখন নামাজ না পড়া ইবাদত সূর্য যখন ঠিক দুপর মাথার উপর থাকে তখন কিন্তু নামাজ পড়া ইবাদত নয় নামাজ না পড়া ইবাদত সূর্য যখন ডুবতে থাকে তখন কিন্তু নামাজ না পড়া ইবাদত রোজা রাখা এক কত বড় ইবাদত কোনো সন্দেহ নাই অথচ আল্লা রসুল সাল্লা আলি আসলাম বলেছেন ঈদের দিনগুলোতে রোজা রাখা হারাম তাইলে কি বুঝা গেল ওই দিন রোজা না রাখা এবাদত তাইলে দেখা গেল রোজা রাখাই শুধু এবাদত নয় রোজা না রাখাও আবাদত আসল কথা হচ্ছে এবাদত মানে হচ্ছে আল্লাহর হুকুম মানে আল্লাহর গুলামী করা আল্লাহর যে কোনো সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা এটার নাম হচ্ছে এবাদত নিজের ইচ্ছে মতো কোনো কাজ করার নাম কিন্তু এবাদত নয় প্রিয় বন্ধু একটু লক্ষ্য করলে আমরা আরও বুঝবো মক্কেতুল মুকরমা কবা শরীফে নামাজ পড়লে আমরা জানি কত সবাব সুবাহান্লাহ এক এক নামাজের সবাব লক্ষ গুণ বেড়ে যায় আল্লাহর রসুল বলেছেন লক্ষ গুণ বেড়ে যায় সোহান আল্লাহ এত বড় সবাব কাবাতুল মুায় নামাজ আদের অথচ যখন হাজি সাহেবরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন জিলহাজ মাসের আট তারিখ হয়ে যায় তখন আল্লাহর হুকুম হচ্ছে মক্কা ছাড়ো মক্কা ছাড়ো তখন ওই কাবার ওই ফজিলত কোথায় গেল মিনায় গিয়ে নামাজ পড়লে তো সেই সবাব আমি পাচ্ছি না কিন্তু ওই পাঁচ বক্ত নামাজ মিনে গিয়ে পড়া এটা সুন্না রসুল সাল্লি সাল্লাম করেছেন আল্লাহর হুকুম হচ্ছে তুমি চলে যাও এখন আর এখানে তোমার জন্য স্বাব রাখা হয় নাই ইচ্ছা করলে তুমি এখানে স্বাব আদায় করতে পারবা না আল্লাহর হুকুম সেখানে এখন চলে যাও সেখানেই চলে যেতে হবে এটাই হচ্ছে ইমানের দাবি এটাই হচ্ছে আর আবেদন সেখানে গিয়ে আমরা আরাফার উদ্দেশ্যে চলে যাই আরাফায় যখন আমরা অবস্থান করি তখন যখন সন্ধ্যা হয় হাদিসা আসছে হজরত বিলাল রবিআ রসুলের সাথে ছিলেন হজের সময় রসুল নাগরীবের নামাজ না পড়ে চলে আসছিলেন হজরত নামাজের সময় নির্ধারণ করে দিয়েছেন ওই নির্দিষ্ট সময়ে ওই নির্ধারিত সময় আমাকে সালাত আদায় করতে হবে হজরত বিলাল রাহু তালান সে চিন্তায় অস্থির হয়ে আছেন রসুল মগরীবের নামাজ না পড়েই সফর শুরু করেছেন মুজদালিফার দিকে চলে যাচ্ছেন হজরত বিলাল ভাবছেন রসুল হয়তো পেরেশানির কারণে এত মানুষের জিম্মদারি এত কষ্ট সে কারণে হয়তো ভুলে গিয়ে থাকতে পারেন হজরত বিলাল রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের কাছে গিয়ে বলছিলেন রসুলাল্লাহ হজরত রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম উত্তর দিলেন কবিলাল নামাজ তোমার সামনে সালাহ সামনে মুজদালিফায় গিয়ে আমাদেরকে মাগরিবের নামাজ পড়তে হবে প্রে বন্ধু মুজদালিফায় যখন হাজি সাহেবরা পৌঁছেন তখন কিন্তু মাগরীবের ওক্ত থাকে না তখন গভীর রাত হয়ে যায় অথচ আল্লাহ তালার হুকুম হচ্ছে তখনই ওয়াক্ত মাগরীবকে তখন লেট করে পড়াই হচ্ছে এই বা সময় মতো পড়া এ কিন্তু এই ক্ষেত্রে দেরিতে পড়ায় বা অথচ অন্য সময় দেরিতে পড়লে আমি গুণাহার হতাম আমাকে তবা করে নিজেকে পবিত্র করা লাগতো অথচ এখন এই বাধা হচ্ছে আরাফার ময়দানে তুমি মাগরীবের নামাজ পড়তে পারবা না তোমাকে মাগরীবের নামাজ পড়তে হবে গিয়ে মুজালিফায় এশার ওের মধ্যে এশা এবং মাগরীব এক সময়ের মধ্যে পড়বা এটা আল্লাহর হুকুম বুঝা গেল কোন নির্দিষ্ট কাজ করার নামে বাদত না কোনো নির্দিষ্ট কাজ ছাড়ার নামে বাদত না এ বাদত হচ্ছে যখন আল্লাহর যে হুকুম আসবে আমাকে সেই হুকুমেই কায়মন ওককে মেনে নিতে হবে এটাই হচ্ছে আমার জন্য জিম্মাদারি এটাই হচ্ছে কালিমার আবেদন এটাই হচ্ছে কালিমার দাবি প্রিয় বন্ধু তাই আসুন অরবুলি আলমিন আমাদেরকে যে হুকুম যখন যেভাবে করেছেন ওই সমস্ত হুকুমের মধ্যে কোনো রকমের আপত্তি অনুযোগ অভিযোগ কোনো কিছুই আমরা করবো না ইনশা যে কোনো সিদ্ধান্ত আল্লাহ তালার আমরা মেনে নিব তাইলে বোঝা যাবে আমি প্রকৃত মুমিন হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবো ইনশাল্লাহ তালা আমি যাই করি না কেন আমার রব যদি আমার উপর সন্তুষ্ট না থাকেন আমার এই কাজের কি অর্থ আছে বলুন এক নববধুকে সাজানো হচ্ছে তার বন্ধুরা যারা আছে তারা সবাই তার প্রশংসা করছে তোমাকে কত সুন্দর লাগছে তখন ওই নববধূর চোখ থেকে পানি ঝরছে সবাই ভাবছে সে হয়তো ওই বিয়েতে সন্তুষ্ট নয় এজন্য কান্নাকাটি করছে বন্ধুরা তাকে জিজ্ঞেস করে তুমি কেন কাঁদছ তুমি কি তোমার স্বামীর উপর সন্তুষ্ট নাও এই বিয়েতে কি তুমি রাজি নাও কেন কাঁদছো তুমি তোমাকে এত সুন্দর লাগছে তোমার স্বামী দেখে তোমাকে আদর করবে তোমাকে গ্রহণ করে নিবে তুমি কেন কাঁদছো তোমার তো খুশি হওয়ার কথা বন্ধুদেরকে এসে উত্তর দেয় যে তোমরা আমার প্রশংসা করছো আর আমার টেনশন বাড়ছে কেন প্রিয় বন্ধু এটা বোঝানোর জন্যে বলা সহজ কথাটা নববধু বলছে যে ব্যক্তির জন্য তোমরা এত শ্রম এত কষ্ট এত কিছু করছো তোমরা প্রশংসা করছো বটে কিন্তু তিনি যদি আমাকে পছন্দ না করেন তাইলে এই সমস্ত কষ্ট বেকার যাবে সব অনর্থক কষ্ট হবে আমাকে তিনি যদি গ্রহণ না করেন তাইলে কিছুই তো লাভ হলো না সব কিছুই তো বেকার হয়ে গেল। প্রিয় বন্ধু যখন যাই করি এই চিন্তা আমাদের সকলের মধ্যে থাকা উচিত আমি যাই করি আমার রব যদি আমাকে মেনে না নিল তাইলে আমার এই সমস্ত কষ্ট বৃথা যাবে কোনো লাভ নাই আর রব মেনে না নেওয়ার কারণ একটাই সেটা হচ্ছে রবের চাওয়া মতো যদি না হয় রব আল্লাহ সুবাহান তালা যেভাবে চান সেইভাবে যদি না হয় তাইলে সেটা আমার জন্য গ্রহণযোগ্য নয় সেটা কখনো রব্বুলি আলমিন গ্রহণ করবেন না মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি ও্লাম আমাকে যেভাবে করতে বলেছেন সেভাবে যদি না হয় তাহলে সেটা কখনই গ্রহণযোগ্য হবে না নিজস্ব মন গড়া নিজের ইচ্ছে মতো কোন কাজ করা এটা শরীয়ত নয় এটা হেবাদত নয় এটা নিজের হাহেস পুরা করা এটা নিজের ইচ্ছা পূরা করার নাম এটার নাম হেবাদত না প্রিয় বন্ধুরা যে কথা শুরুতেই বলেছি যে কালিমার দাবি কালিমার আবেদন তো এটাই আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যে কোনো সিদ্ধান্ত আসবে যে কোনো ফয়সালা আসবে যে কোন হুকুম আসবে আমার জন্য ইনশা আল্লাহ তাহলে আমি সেটা আনন্দের সাথে মেনে নিব। সেখানে আমার সংসার জন্য বাধা না হয় আমার ক্ষমতার দায়িত্ব জন্য বাঁধা না হয় আমার রাষ্ট্র যেন বাঁধা না হয় এবং আমার পরিবার জন্য বাঁধা না হয় আমার দল যেন বাধা না হয় অনেক ক্ষেত্রে এরকম কঠিন মুহুর্তের মধ্যে আমরা পড়ে যাই যে আল্লাহর হুকুম একটা কিন্তু আমার দলের সিদ্ধান্ত ভিন্ন আমি এখন দলের সিদ্ধান্ত রাখবো না আল্লাহর হুকুম মানব দেখা যায় দুনিয়ার লুবি মানুষরা দুনিয়ামুখী মানুষরা আল্লাহর সিদ্ধান্তকে পেছনে ঠেলে ওই দলের কথা সে মানে পরিবার শরীয়তের বিরুদ্ধে অবস্থান তার মন চায় আল্লাহর হুকুম মানার জন্য কিন্তু পারিবারিক কারণে সে আল্লাহর হুকুমকে পেছনে ঠেলে এই পরিবারের কথা শুনছে সন্তানের কথা শুনছে বিবির কথা শুনছে আল্লাহর হুকুমকে পেছনে ঠেলে দিচ্ছে এটা কোনো মমিনের কাজ না এটা কালিমার দাবি না কালিমার আবেদন হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার সামনে থাকবে তোমার সামনে কিতাব আছে জগতের সব কিছু তোমার বিরুদ্ধে চলে যাক তুমি আল্লাহ আল্লাহর হুকুমের উপর অটল থাকো আল্লাহ আল্লাহর হুকুমের উপর তুমি নিজেকে সপে দাও তাইলে ও আলামিন তোমার সমস্ত জিম্মাদারি রব্বুল আলমিন নিয়ে নিবে নিজের উপর ইনশা আল্লাহ তালা এই দুনিয়ায় এবং আখরাতে তোমার জন্য জান্নাত রব্বুল্লাহ আলামিন প্রস্তুত করে রেখেছেন এটা নিশ্চিত প্রিয় বন্ধুরা তাই আসুন আল্লাহর কাছে নিজেদেরকে সপে দেই আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজেদেরকে সপে দেই রসুলের সিদ্ধান্তের সামনে নিজেদেরকে সপে দেই তাইলে আমরা কালিমার দাবি কালিমার আবেদন পূরণ করেছি বলে স্বীকৃতি পাবো ইনশা আল্লাহ নিজেদেরকে মুমিন হিসাবে প্রশান্তির যে নামত আমরা পেয়েছি নিজেদেরকে মুমিন হিসাবে স্বীকার করার দাবি করার পরিচয়ে দেওয়ার মতো মুখ থাকবে আমাদের আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত কাজগুলোকে আল্লাহ আল্লাহ সিদ্ধান্ত মতো করার তৌফিক এনায়ত করেন আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ে আমরা আরো কথা বলব সেই পরবর্তী অনুষ্ঠান গুলো তো আমাদের সাথে آه آه آه آه رب الرحيم مشفق متعاطف لا ينتهي لا ينتهي بالحصر ما أعصى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 আমাদের সাথে অংশ নিন আলার সত্য